পবিত্র ও তিনি। যিনি তাহার বান্দাককে রজনীতে ভ্রমণ করে আছেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টার আমি মুসাকে কিতাব দিয়েছিলাম ও উহাকে করিয়াছিলাম বলে ইস্ট্রেলের জন্য পথ নির্দেশক আমি আদেশ করিয়াছিলাম তোমরা আমাকে ব্যতীত অপর কাহাকু কর্মবিধায়ক রূপে গ্রহণ করিও না হে তাহাদের বংশধর যাহাদেরকে আমি নুহের সঙ্গে আরোহণ করাইয়াছিলাম সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা এবং আমি কিতাবের প্রত্যাদেশ দ্বারা বনে ইসরায়েল কে জানাইয়াছিলাম নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। এবং তোমরা অতিশয় অহংকার স্পৃত হইবে فَإِذَا جَاءَ وَعَدُهُ مَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا অতঃপর এই দুইয়ের প্রথমটি নির্ধারিত কাল যখন উপস্থিত হইল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে যুদ্ধে অতিশয় শক্তিশালী গৃহরা ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়া থাকে অতঃপর আমি পুনরায় উভদের উপর প্রতিষ্ঠিত করলাম। তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যায় গরিষ্ঠ করিলাম ইন আহসান فإِنْ أَجَاءَ وَعْدُ الْآخِرَةِ يَسُوءُ وَجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيَتَبَوَّأُوا مَا عَلَوْا تَتْبِيرًا তোমরা সৎকর্ম করিলে সৎকর্ম নিজেদের জন্য করিবে এবং মন্দকর্ম করিলে তারাহ করিবে নিজেদের জন্য অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হইলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্য করিবার জন্য প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করিয়াছিল পুনরায় সেভাবেই উহাতে প্রবেশ করিবার জন্য এবং তাহারা যাহা অধিকার করিয়াছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস করিবার জন্য সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করিবেন কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি কর। তবে আমিও পুনরাবৃত্তি করিবাহ নামকে আমি করিয়াছি কাফিদের জন্য কারাগার নিশ্চয়ই এই কোরআন হৃদায়ত করে সেই পথের দিকে যাহা এবং সৎ কর্মরণ মোমিনদেরকে সুসংবাদ দেয় যে তাহাদের জন্য রয়েছে মহা পুরস্কার এবং যাহারা আখিরাতে ইমান আনে না তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি মর্মন্তু শাস্ত্রী আর মানুষ অকুল্ল কামনা করে যেভাবে ভাবে কামনা করে মানুষ তো অতিমাত্র তরা প্রিয় নল আয় হ আয় আয়ত্ন আমি রাত্রি ও দিবস কে করিয়াছি দুইটি নিদর্শন রাত্রি নিদর্শনকে অপসারিত করিয়াছি এবং দিবসের নিদর্শনকে আলোকপ্রদ করিয়াছি যাহাতে তোমরা তোমাদের প্রতি পারকের অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানিতে পারো এবং আমি সবকিছু বিশদ ভাবে বর্ণনা করিয়াছি প্রত্যেক মানুষের কর্ম আমি তাহার দীবা লগ্ন করিয়াছি এবং কিয়ামতির দিন আমি তার জন্য বাহির করিব এক কিতাব যাহা সে পাইবে উন্মুক্ত তুমি তোমার পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট যাহারা সৎ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট ভষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংসের জন্য এবং কেহ অন্য কাহার ভাব বহন করিবে না আমি রাফুল না পাঠানো পর্যন্ত তাহা কেউ শাস্তি দেই না আমি যখন কোন জনপদ ধ্বংস করিতে চাই তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করিতে আদেশ করি কিন্তু উহারা সেখানে অসৎকর্ম করে অতঃপর উহার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হইয়া যায় এবং আমি উহা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি নুহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করিয়াছি তোমার প্রতিপালকেই তাহার বান্দাদের পাপা চরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট কেহ আসু সুখ সম্ভব কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এখানে এই সপ্তর দিয়া থাকি পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে অবস্থায় যাহা মোমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে তাহাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহেদেরকে ও উহেদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবাহিত লক্ষ্য করো আমি কিভাবে এক দলকে অপরের প্রশাস্ত্ব দিয়েছি আখিরাত নিশ্চয় মর্যাদার মহত্তর ও গুণের শ্রেষ্ঠতর আল্লাহর সঙ্গে অপর কোন ইলাহ সাব্যস্ত করিও না করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি বিদ্যুত অন্য কাহার বেদন না করিতে ও পিতা মাতার প্রতি সব করিতে তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধিক উপনীত হইলে তাদেরকে উফ বলিও না এবং তাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে সম্মান সূচক কথা বলিও মমতা বসে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও হে আমার প্রতিপালক তাহাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন যদি তোমরা সৎ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফির এবং যাহার অপব্যয় করে তাহারা তো শৈতানের ভাই এবং শৈতান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয় তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাহলে উহাদের সঙ্গে নম্র ভাবে কথা বলি ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا তুমি তোমার হস্ত তোমার গিবায় আবদ্ধ করিয়া রাখিও না এবং উহা সম্পূর্ণ প্রসারিত করিয়াও না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে ان ربك يبسط الرزق لمن يشاء ويقدر انه كان بعباده خبيرا بصيرا নিশ্চয় তোমার প্রতিপালক যাহার জন্য তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন তিনি তো তাহার বাংলাদেশ ওদের সম্মক পরিজ্ঞাত সর্বদ্রষ্টা তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয় হত্যা করিও না উহাদেরকেও আমি রিজিক দেই এবং তোমাদেরকে নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপ ولا تقربوا الزنا انه كان فاحشة وساء سبيلا ار جنر निकुडभूति हुयोना या अस्ति व निकृष्ट आचरण ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل انه كان منصورا আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরে তাকে তাহাকে হত্যা করিও না কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার আমি উহা প্রতিকারের অধিকার দিয়াছি কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে সে তো সাহায্য প্রাপ্ত হইয়াছেই ইয়া তিন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায়ে ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয় তলব করা হইবে মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করিবে সঠিক দাঁড়ি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট যে বিষয় তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না কর্ণ চক্ষু হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফতল করা হইবে ভূপৃষ্ঠ করিও না তুমি তো কখনোই পদ ভরে ভূপৃষ্ঠ বিধিন্ন করিতে পারিবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারবে না এই সমস্ত মধ্যে যেগুলি মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য তোমার প্রতিপালক ওহিত তোমাকে যে হিকমত দান করিয়াছেন এগুলি তাহার অন্তর্ভুক্ত তুমি আল্লাহর সঙ্গে অপর ইলা স্থির করিও না করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান নামে হইবে তোমাদের জন্য নির্বাচিত এবং তিনি কি নিজে ফিরিস্টাগণ কে কন্যা রূপে গ্রহণ করিয়াছেন তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো আর অবশ্যই আমি এই কোরআনে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি যাতে উহারা উপদেশ গ্রহণ করে কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায় বল যদি তাহার সঙ্গে আরও ইলাহ থাকিত যেমন উহারা বলে তবে তাহারা আরশ অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করিবার উপায় অন্বেষণ করিত سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تنبتر مهيمانيت ووهرا جاء بوله تاهيتي تني بهوده تسبح له السماوات السبع والارض ومن فيهن وان من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم انه كان حليما غفورا सप्त आकाश पृथ्वी उत्तर समस्त किता महिमा घोषणा कर जहां सप्रशंस पवित्रता और महिमा घोषणा करना क्यों उवित्रता और महिमा घोषणा तुम्हारा अनुधापन करा निश्चय सहनशील क्षमापरय তুমি যখন কুরআ পাঠ করো তখন তোমার ও যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রাখিয়া দেই। আমি উহাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন উহারা তাহা উপলব্ধি করতে না পারে এবং উহাদেরকে বধির করিয়াছি তোমার প্রতিপালক এক ইয়া যখন তুমি কুরান হইতে আবৃত্তি করো তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া উহারা সরিয়া পড়ে যখন উহারা কান তোমার কথা শুনে তখন উহারা কেন কান শুনে তাহা আমি ভালো জানি এবং ইহাও জানি গোপনে আলোচনা জালিমরা বলে এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করিতেছ দেখো উহারা তোমার কি উপমা দেয় উহারা পথ ভ্রষ্ট ফলে উহারা পথ পাইবে না উহারা বলে আমরা অস্তিতে পরিণত ও চূন্য বিচুন্ন হইলেও কি নতুন সৃষ্টি রূপে উত্থিত হইব تجاره او حديدا بل তোমরা হইয়া যাও পাথর অথবা مما يكبر في صدوركم فسيكونون من يعيدنا الذي فطركم اول مره فسينغضون اليك رؤوسهم ويقولون متى هو قل عسى ان يكون قريبا কে আমাদেরকে পুনরুত্থিত করিবে বল তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন অতঃপর উহারা তোমার সমুখে মাথা নাড়েবে ও বল হইবে সম্ভবত শীঘ্রই যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করিবেন এবং তোমরা তাহার প্রশংসার সঙ্গে তাহার আহ্বানে সাড়া দিবে এবং তোমরা মনে তোমরা অল্প কালে অবস্থান করিয়াছিলে আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বলো নিশ্চয়ই শয়তানুঘদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় শতান্ত মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের প্রতি বালক তোমাদেরকে ভালোভাবে জানেন ইচ্ছা করিলে তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করিলে তোমাদেরকে শাস্তি দেন আমি তোমাকে উহাদের অভিভাবক করিয়া পাঠাই নাই যাহা আকাশ মন্ডলীয় পৃথিবীতে আছে তাহাদের কে তোমার প্রতিপালক ভালো ভাবে জানেন আমি তো নবীগণের কতক কে কতকের উপর মর্যাদা দিয়েছি দাউদ কে আমি জাবুর দিয়াছি বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহ কে ইহ মনে করো তাহাদেরকে আহ্বান করো করিলে দেখিবে তোমাদের দুঃখ দন্ন দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি ওহাদের নাই আহ্বান করে তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে তাহার দয়া প্রত্যাশা করে ও তাহার ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ এমন কোন জনপদ নাই যাহা আমি কেয়ামতের দিনের পূর্বে ধ্বংস করিব না অথবা যাহাকে কঠোর শাস্তি দিব না ইহা কিতাবে লিপিবদ্ধ আছে وما مناعنا أن النّرصنا بالآيات إللا أن كذب به الأولون وَتنا تمود ق بصة فظدم بها وما نرصن بالآيات إلا تخوييف পূর্বর্তী গঞ কর্তৃক নিদর্শন অস্ীকার করাই আমাকে নিদর্শন পেরণ আমি কেবল ভীতি প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি হম স্মরণ করো আমি তোমাকে বলিয়াছিলাম যে নিশ্চিত তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্ট আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখাইয়াছি তাহা এবং পুরাণে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি কিন্তু ইহা উহাদের ঘোর অবদ্ধতাই বৃদ্ধি করে স্মরণ কর যখন ফিরিসাদেরকে বলিলাম আদমকে সিজ্দা কর তখন ইবল ব্যতীত সকলেই সিজ্ করিল সে বলিয়াছিল আমি কি তাহাকে সিজ্ করিব যাকে আপনি কদ্দম হইতে সৃষ্টি করিয়াছেন সে বলিয়াছিল আপনি কি বিবেচনা করিয়াছেন আপনি আমার উপর এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব আল্লাহ বলিলেন যাও তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তবে জাহান্নামেই তোমাদের সকলের শাস্তি পূর্ণ শাস্তি তোমার আহ্বানী উহাদের মধ্যে যাহাকে পারো পদস্ফলিত করো তোমার অশ্বারোহী ও পদাধিক বাহিনী দ্বারা উহদেরকে আক্রমণ করো এবং উহাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হইয়া যাও ও উহাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান উহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা ছা মাত্র নিশ্চয়ই আমার বান্দাদের উপর কোন ক্ষমতা নাই কর্ম হিসেবে তোমার প্রতিপালক যথেষ্ট তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদেরকে তোমরা আহ্বান করিয়া থাকো তাহারা অন্তর্হিত হইয়া যায় अतपर तीन जख तुम उधार कर मुख फिर नाओ मानुष अतिशयज्ञ तुमरा कि निर्भय हे तुम सह अंचल धसाइया दीबेंथबा तुम्हारे ऊपर शिरा बर्षणकारी झंझा प्रेरण करा তখন তোমরা তোমাদের কোন কর্মবিধায়ক পাইবে না অথবা তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচন্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব যাদের দক্ষিণ হস্তে তাহাদের আমল দেওয়া হইবে তাহারা তাহাদের আমল পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না আর যে ব্যক্তি এইখানে অন্ধ সে আকিরত অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্ফলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে তাহলে অবশ্যই তোমাকে ইহো দ্বিগুণ ও পর দ্বিগুণ স্বাস্থ্য করাইতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোন সাহায্যকারী না। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا وَرَتُمকে দেশ হতে উৎখাত করিবা চুরান্ত চেষ্টা করিয়াছল তোমাকে seta হইতে বৈষ্কার করিবার জন্য তাহা হইলে তোমার পর উহরাও সেখানে অল্পকাল টিকে থাকেত আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্র ছিল রূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোন পরিবর্তন পাইবে না সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফজরে সালাত উপস্থিতির সময় এবং রাত্রির কিছু অংশে তাহযুদ কায়েম করিবে ইয়া তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি এবং বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হই পারি আমি অবতুণ করি কোরআন যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পষ্ট করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে বলো প্রত্যেকে নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল তোমাকে উহারা রুহ সম্পর্কে প্রশ্ন করে বল রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যা ওই করিয়াছি তা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম তা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোন কর্মবিধেক পাইতেনা ইয়া প্রত্যাহার নাকরা তোমার প্রতি বালকের দয়া তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ বল যদি কোরআনের অনুরূপ কুরআ আনয়নের জন্য মানুষ ও জিন সমগত হয় এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরানে বিভিন্ন উপমা বিশদ বর্ণনা করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না এবং উহারা বলে আমরা কখনোই তোমাকে ইমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রশ্রবণ উচ্ছারিত করিবে অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হইবে যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দেবে নদী او تسقط السماء كما زعمت علينا كسفا او تاتي بالله والملائكه قبيله واتبا তুমি যেমন বলিয়া থাকো তদুনুজে আকাশকে খন্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে অথবা আল্লাহ ও ফেরেস্তাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে او يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولنؤمن لرقيك অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে অথবা তুমি আকাশে আরোহণ করিবে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ইমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে যাহা আমরা পাঠ করিব বল। পবিত্র মহান আমার প্রতি পালক আমি তো হইতেছি কেবল একজন মানুষ একজন রাসুল যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ তখন লোকদেরকে ইমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি আল্লাহ কি মানুষকে রাসুল করিয়া পাঠাইছেন বলো ফিরিস্তাগঞ্জ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফিরিস্তা রাসুল করিয়া পাঠাইতাম إنه كان بعباده خبيراً بصيراً بولو آمارو تم در مدر شاك كي شب اللي جاتشتو تيني تو تهار باندادر كي شبشش ومن يهد الله فهو المحتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহার তো পথপ্রাপ্ত এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে বেদিত অন্য কাহাকে উহাদের অভিভাবক পাইবে না কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ মুখ ও বধির করিয়া উহাদের আবাসস্থল জাহান নাম যখনই উহা স্তীমিত হইবে আমি তখনই উহাদের জন্য অগ্নিশীতা বৃদ্ধি করিয়া দিব ইহাই উহাদের প্রতিফল কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল ও বলিয়াছিল অস্থিতে পরিণত ও চূর্ণ বিচুন্ন হইলেও আমরা কি নতুন সৃষ্টি রূপে পুনরুত্থিত হইবারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল যাতে কোন সন্দেহ নাই তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত খান্ত হইল না যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভান্ডারের অধিকারী হইতে তবুও ব্যয় হইয়া যাইবে এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া রাখিতে মানুষ তো অতিশয় তুমি বনিয়ে ইসরায়েলকে জিজ্ঞাসা করিয়া দেখো। আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়াছিলাম যখন সে তাহাদের নিকট আসিয়াছিল ফেরাউন তাহাকে বলিয়াছিল হে মূসা আমি মনে করি তুমি তো জাদিগ্রস্ত বলিয়াছিল তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশ মন্ডলী ও পৃথিবীর প্রতিপালকে অবতীর্ণ করিয়াছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ হে ফেরাউন আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন অতঃপর ফেরাউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল তখন আমি ফেরাউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম ইয়ার পর আমি বনি কে বলিলাম তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব আমি সত্য সহই কুরাণ অবতীর্ণ করিয়াছি এবং উহ সত্য সহই অবতীর্ণ হইয়াছে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি ফলাপানা মুনিতে করা আহু আলাননা জিয়ালা মুক্তিউ এবং আমি উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি বল তোমরা কুরাণে বিশ্বাস করো বা বিশ্বাস না করো যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয় তখনই তাহারা শীষদার লুটাইয়া পড়ে তাহারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো তোমরা যে নামেই আহ্বান করো সফল সুন্দর নামই তাহার তোমরা সালাতে সরোচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো বল প্রশংসা আল্লাহরি যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই তাহার সার্বভৌমত্বে কোনো অংশী নাই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে सूतरा ससम्भ्रमेहर महत्व घोषणा करो।